حديث نمبر بونيرو عن أبي قتادة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفه إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده عرفار دين رزارك هار مرجدا أبو قتادة হদু হতে বর্ণিত যে নিশ্চয় নবী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে আরাফার দিনের একটি রোজা তার পূর্বের এক বছর ও পরের এক বছরের পাপের কাফফারা হয়ে যায় জ্যাম এক তির্মিধি হাদিস নম্বর সাতশো এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর একশো হাইফেন বন্ধনের মধ্যে এক হাজার এর অংশ বিশেষ তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে ইমাম তিরমিজি এই হাদিসটিকে হাসান বলেছেন আল্লামা নসর উদ্দিন আল আলবানী হাদিসটিকে সোহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু কতাদিবঈ আল আনসারি রদ একজন মহা গৌরবময়ী সাহাবি তিনি ইসলামের বড় বড় যুদ্ধ ও অভিযানে অংশগ্রহণ করেন এবং নবী করিম সাল্লাহু আলি সাল্লামের রক্ষণাবেক্ষণের জন্য নিজে পাহারা দিতেন ও তত্ত্বাবধান করতেন অমর রদুয়াল্লাহ তালা আনহু তাঁকে পারস্যের যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছিলেন তিনি সেই দেশের বাদশাহকে নিজ হাতে হত্যা করতে সক্ষম হয়েছিলেন তার মৃত্যুর স্থান ও তারিখের বিষয়ে মতানৈক্য রয়েছে বলা হয়েছে যে তিনি সন আটত্রিশ হিজড়িতে কুফা শহরে মৃত্যুবরণ করেন এবং আলী রতিয়াল্লাহ তালা আনহ তার জানাজার নামাজ পড়ান আবার একথাও বলা হয়েছে যে তিনি মদিনায় সন চুয়ান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন রদ এ বিষয়ে অন্য উক্তিও রয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আরাফার দিনে হজ সম্পাদনের কাজে রত থাকা ব্যক্তিগণ ছাড়া অন্য মুসলিমগণকে আরাফার দিনে রোজা রাখার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে দুই আরাফার দিনের একটি রোজা তার পূর্বের এক বছর ও পরের এক বছরের পাপের কাফফারা হয়ে যাওয়ার অর্থ হল ছোট ছোট পাপের কফ্ফারা এবং বড় পাপের ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য তওবার আনুষঙ্গিক বিষয়ের সহিত তওবা করার প্রয়োজন রয়েছে 3 ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক আল্লাহর নিকটে সৎকর্মের দ্বারা মুসলিম ব্যক্তি উচ্চ মর্যাদা লাভ করতে পারবে